আজকের যুবক যুবতীরা বন্ধু বান্ধবদের হাসানোর জন্য কত অবান্তর উদ্ভট কথা বলে থাকে নিজেকে স্মার্ট প্রকাশ করার জন্য অন্যের সাথে ফান করার জন্য যখন অশ্লীল শব্দ পর্যন্ত ব্যবহার করে কিন্তু তারা কি কখনো চিন্তা করে তাদের এসব কথা আর জাস্ট ফালের পরিণাম কি হতে পারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল আবদা লায়া তাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফীহা ইয়াসিলু বিহা ফিন নাদি আবদা মিম্মা বাইনা আল মাশরিক নিশ্চয় বান্দা এমন কিছু কথা বলে যার পরিণাম সম্পর্কে সে চিন্তাও করে না কারণে সে গভীরে নিক্ষিপ্ত হবে যার দূরত্বের দূরত্বের চেয়ে সম্পন্ন আলাপচারিতায় মর্যাদা বৃদ্ধির কারণ হবে আর নয়ত তোমার কথার কারণে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কোন কথা উচ্চারণ করে অথচ সে কথার গুরুত্ব সম্পর্কে তার জানা নেই কিন্তু এই কথা বলার কারণে আল্লাহ তালা তার মর্যাদাকে অনেকগুণ বাড়িয়ে দেন আবার অনেক বান্দা কোন কথা বলে ফেলে যার পরিণাম সম্পর্কে সে সচেতন নয় কথা বলার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে এখন তুমিই ভেবে দেখো অপরের সাথে কেমন কথা বলবে আজকের সমাজে তো এমন মানুষও রয়েছে যারা কেবল মজা করার জন্য নিজের কৃত পাপ কাজের কথাও অন্যের কাছে বর্ণনা করতে থাকে حديث شريفة بلني توهيتي رسول صلى الله عليه وسلم بلتن كل أمتي معافا إلا المجاهدين وإن من المجانتي أن يعمل الرجل بالليل عملا ثم يصبح وقد سطره الله فيقول يا فلان عملت البارحة كذا وكذا وقد بات يستره ربه ويصبح يكشف سطر الله عنه عمر شاك الأمت خمفا بي طبعا نيجي بنا هيركوتها ركاش كاريرا بيتي تو আর এটা বড়ই ধৃষ্টতা যে কোনো ব্যক্তি রাতে অন্যায় কাজ করলেন অথচ সে সকালে বলতে লাগল হে অমুক আমি আজ রাতে এমন এমন কাজ করেছি এমন অবস্থায় করেছিল। যে তার রব তার অপকর্মগুলোকে গোপন রেখেছিলেন আর সে ভরে উঠে তার উপর থেকে আল্লাহর পর্দা খুলে ফেলল হে বাক সম্পন্ন মানুষ যেই মহান সত্তা তোমাকে কথা বলার শক্তি দিয়েছেন তোমার প্রত্যেকটি কথা যেন একমাত্র তারই সন্তুষ্টির জন্য হয় কখনো এমন কথা বলো না যে কথার কারণে তোমাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে আর তোমার দ্বারা যেই পাপ কাজ সংঘটিত হয়েছে তা অপরের কাছে শেয়ার করে নিজের বিরুদ্ধে সাক্ষী বানিয়ে নিও না বরং নিজের কৃতকর্মের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো তওবা করে সৎপথে ফিরে আসো কথা বলার ক্ষেত্রে এই নসীহাটুকু সর্বদাই স্মরণ রাখবে আর তা কতই না উত্তম নসিহা যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস স্থাপন করে সে যেন ভালো কথা বলে নতুবা চুপ থাকে